السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فبما أغيتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من أَيْنِ أَيْمَانِهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ أمنت بالله রমজানক ধীরে ধীরে আমাদের দিকে আসছে আলহামদুলিল্লাহ একটা আল্লাহ শুকুর সুহান আমরা আর মাফের জন্য সুযোগ বের করে দেন আল্লাহ এটা আল্লাহ অনেক বড় দয়া আর করুণা কিছু মুহূর্ত আছে যখন বান্দা রবকে ডাকে আবার কিছু মুহূর্ত আছে যখন রবাহ কেমন ডাকে শেষ রাতে রব্দাহ কে ডাকে আবার কিছু নির্দিষ্ট রাত আছে ওই রাত গুলোতে রফ বান্ধাক কে ডাকেন কিছু নির্দিষ্ট মাস আছে যে মাসে হয়তো পুরা মাস অথবা কিছু খাস মুহূর্ত ওই সময় গুলোতে রব্দাহ তুমি চাইলে আজকে আমি দিতে আসছি কে কিনতে চাও হাত বাড়াও ক্ষমা চাও হাত বাড়াও রিজিক চাও হাত বাড়াও বিপদ থেকে মুক্তি চাও হাত বাড়াও আমাদের এই মূল প্রবলেম গুলো তো এগুলোই এরপরেও বলা হয় আল্লাহা আলা কাজা এভাবে যার যা প্রয়োজন চাও আমি আজকে দিতে প্রস্তুত ওই মুহূর্ত মধ্যে ওই রাতগুলোর মধ্যে অন্যতম একটা রাত হচ্ছে চোদ্দই সাবান দিবাগত রাত নিঃসেষাবান বলা হয় সাবান এর মধ্য রজনী আমাদের কাছে যেটা নামে পরিচিত অর্থ অর্থ কি কি কি আমরা করি হতে পারে। ওই বিতর্ক তো সারা জীবন চলে আসছে আর কতদিন চলে আল্লা আলু ওম্ম যখন ই বিতর্কের পেছনে ছুটবে তার সবচেয়ে খারাপ দিক যেটা হচ্ছে সেটা হলো सेल थे वंचित व्यस्त दूर की बस पड़े ना दाड़ा पड़े मारामारिया गंडोल करते सब आज की नई ओ ग्डोल करते करते किस खास कथा जो आगे शयता एक अपकौशल আমি রবের হুকুম অমান্য করার কারণে খাস জায়গা থেকে রব যখন তাকে বিতাড়িত করেছে করেছেন তো শয়তানের ওই ক্ষোভ ক্রোধ রাগ তার যে গুসা সেটা প্রকাশও করেছে আল্লাহর কাছে আমি তাদের যে রাস্তা যে রাস্তা আপনি ধারণ করেছেন জান্নাতে আসার আপনাকে পাওয়ার সেই সরল পথ আমাদের পরিভাষায় আমরা যাকে বলি সিরাতে মুস্তাকিম সরল পথ শানের চ্যালেঞ্জ হচ্ছে আর ওই সরল পথের মধ্যে বসে যাব যেন আপনার বান্দারা সঠিক পথে উঠতে না পারে এরপর দ্বিতীয় আয়াত সতেরো নম্বর আয়াত সুরা আরাফ তারা তো আসতে চাই তো এই রাস্তা থেকে তাদেরকে দূরে সরানোর জন্য আমার কৌশলটাও আপনি শুনে নেন আল্লাহকে বলতেছে যে আমি আপনার বান্দাদের উপর হামলা করবো সামনে দিয়ে আমাদেরকে উপর আর নিচ থেকে অস্ত শয়তান দিবে না এটাই হইতে পারে এটা হইতে পারে শয়তান আমাদেরকে ধোকা দিবে চারোপাশ থেকে ডান বাম পিচ। চার পাশ থেকে ধোকা দিবে কিন্তু নিচের দিকে তাকায় তাকায় হাঁটো হ্যাঁ উপরের দিকে তাকাইলেও সরকার ধোকা দিবে না কিন্তু উপরের দিকে তাকায়া হাঁটলে তো তুমি করে দেওয়া রাস্তায় গর্ত থাকবে ইটা থাকতে পারে चल रही तकए चला शयान धोकार कम थे शयान जी रास्ता अर्थ होते निश्चित नई अर्थ होते हम धोखा देवार जतगुल प्रक्रिया आज सब एप्लै कर এই জন্য আমাদের বড়রা এই দিয়েছেন যে মানুষকে কখনো এক পদ্ধতিতে ধোকা দেয় না শানের ধোকার পদ্ধতি ভিন্ন ভিন্ন শয়তান প্রথমে চায় চেষ্টা করে যে কোনো মূল্যে আমলটাকে না করার যেন সেবা আমলটা না করে যে কোনো মূল্যে চায় আটকে দুটেন করেন না এটা সময় আছে এখনো কত দিন পরে আছে এখনই হজ করলে হজ রাখবেন আপনার আর যৌবনে হজ করলে দুষ্টমির সুযোগটা তো হাত হয়ে যাবে মানে হজে যাচ্ছি এই চিন্তা করে যে থেকে আইসা আবার দুষ্টির শুধু থাকে আপনাদের অবস্থা দেখলে কোরবানির সময় দেখা যায় কত পশুপ্রেমী শুভ নিজের কানে শোনা নিজের কানে শোনা ঐ কোরবানির রক্ত দেখতেছে আর তার কষ্ট লাগতেছে আর তখন বলেছি একটা কথা আমিও জবাব ছাড়ি নাই যে সজাতির জন্য তো সবারই মনে টান থাকে স্বজাতির জন্য টান এটা সবারই থাকে আল্লাহ যা আপনাদেরকে পশু বলেছেন এমনি বলেন নাই এই পশু বলার একটা টান আছে না আল্লাহ তো বলেছেন এরা পশু যারা দিন বুঝে না এরা পশু পশুর চেয়েও নিকৃষ্ট তো পশুরের জব কল্যাণের কষ্ট লাগবে না এটাই তো স্বাভাবিক টান কার না থাকে মানুষ হইলে এই টান থাকত না মানুষ হইলে রবের হুকুম সামনে থাকতো টান কোনো তার সন্তানকেই কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছে আমারও যদি তাই হইতো আমি তাই করতাম আমি তাই করতাম হাজরতাবু বকর সিদ্দিক বদরের যুদ্ধ কিন্তু আবু বকরের সন্তান তো আসছে যুদ্ধে বাবার বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য পরে যখন মুসলমান হয়েছে তো আবু বকরের ছেলে আর দিয়াহ বাবাকে বলে বাবা কিন্তু মায়া লাগছে তুমি তো আমার বাবা এই জন্য ছেড়ে দিছি হাজরত আবু বকর কি জবাব দিলেন যে তোমার কপালটা ভালো তুমি আমার সামনে পড়ো তুমি যদি আমার সামনে করতাম আমার ওই সন্তানের মহাব্বত আমার দিলে আমি তখন এটা পোষণ করতাম না আমি আমার রবের হুকুম মানতে গিয়ে তোমার এটি করে ইসলাম শয়তান এই সমস্ত কুবুদ্ধি আর কুমন্ত্র আমার দিলের মধ্যে আমার দেমাগের মধ্যে ঢুকায় যুক্তি ঢুকায় যুক্তি যুক্তির পেছনে যে পড়েছে তাকেই বলে আপনি তো আমার উপযুক্ত খালিফা কারণ আমি আল্লাহ শয়তান বিতাড়িত হওয়ার পেছনে মূল তো চাই যুক্তি পেশ করতে আল্লাহর সিদ্ধান্তের সামনে আপনি আমাকে কেন সে করতে বলেন হালাক্তা নিমিনার ও হালাক্তা হুমিন তিন আমার আপনি আগুন দিয়া বানাইছেন কথা যুক্তি পেশ করে বিচারিত হয়েছে দিনের সামনে যারাই যুক্তিদার দাঁড় করাবে সে নিশ্চিত করে বলা যায় শয়তান খপ্পরে পড়েছে শয়তান যেই অপরাধের কারণে নিজে অপরাধী হয়েছে যে চরিত্রের কারণে নিজে অপরাধী হয়েছে শৈতানও চায় মানুষকে ওই চরিত্রের বানায় বানাই বানাতে চায় শান্তি শয়তানের চক্রান্ত হচ্ছে প্রথম সে চেষ্টা করবে ওই আমলটা যেন আপনি কোনোভাবে করতে না পারেন ওদিকে না যান এটা তার প্রথম টার্গেট যদি এই টার্গেটে ব্যর্থ হয় এই টার্গেটে ব্যর্থ হয়েছে শয়তান কিন্তু পিছু ছাড়ে না শয়তান এক ব্যতিক্রম শত্রু শয়তান এক ব্যতিক্রম শত্রু দুনিয়ার সব শত্রু ম্যানেজ করা যায় তার যে দাবি যে কারণে শত্রুতা মেনে নিলিত শত্রুতা শেষ এখন আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব দ্বিতীয়তে যারা আছেন তারা যদি বলেন আমরা রাজনীতি ছেড়ে দিলাম মাফ করে দেন আমরা যোগ দিয়ে দিলাম সাথে। কোন দ্বন্দ্ব যারা ক্ষমতায় আছেন তারা যদি বলেন থাক ভাই বহুদিন আপনারা চালান আমরা রাজনীতি করব না বরং আপনাদের দলে যোগ দিয়ে দিলাম তার দ্বন্দ্ব কোথায় থাকে ভাই ভাই দ্বন্দ্ব সম্পদ নিয়ে এক ভাই যদি বলে ভাই আমার লাগবে না তুই নিয়ে যা দ্বন্দ্ব কোথায় থাকবি হ্যাঁ পোস্টের জন্য যদি দ্বন্দ্ব হয় তুমি শত্রু এর সাথে আপনি খাতির করলেও দ্বন্দ্ব ছুটবে না এর সাথে আপনি দুশ্মনী রাখলেও দ্বন্দ্ব না কারণ সে আপনার স্থায়ী শত্রু তার একটা টার্গেট আছে জাহার্নাম পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত সে আপনার শত্রুতা ছাড়বে না যাহার নাম নিশ্চিত হবে তারপর শত্রুতা ছাড়বে শত্রুতাও ছাড়বে না পিছু ছাড়বে আর উপায় নেই তার শান ওই শত্রু একে ঘুষ দিলেও কাজ হয় না এর সাথে খাতির করলেও কাজ হয় না শত্রুতা রাখলেও কাজ হয় না হ্যাঁ শত্রুতা রাখলে তার শত্রুতা থেকে আপনি মুক্ত থাকবেন এটা হলো আপনার লাভ কিন্তু শয়তান পিছু ছাড়বে না শতান সবার পিছনেই থাকে তো শয়তানের প্রথম টার্গেট তো এটাই জনবান্ধা আমল করতে না পারে এটা তার প্রথম টার্গেট যদি দেখে এই জায়গায় এসে ব্যর্থ তখন শয়তান ওই আমলের মধ্যে গন্ডগোল করাইতে চেষ্টা করে আমলের গন্ডগোলের ধরন এক হচ্ছে ভুল আমল করাবে অশুদ্ধ আমল শিকার মানসিকতা কোনো সময় যেন তৈরি না হয় এই পেছনে পেছনে লাগাই দিবে মাথায় ঘুরবে আল্লাহ মাফ করে দিবেন আমাকে এত বলি কোরআন শুদ্ধ নামাজ হয় না বলে আল্লা মাফ করে দিবেন এটা শয়তানের ধোকা শয়তান কোনদিন চাই না আমার নামাজ শুদ্ধ হয়ে যাবে। শয়তান কোনো দিন চায় না আমার তিলায় শুদ্ধ হয়ে যাবে। কোনোদিন চাইবে না রোজা আসছে শয়তান চাইবে যেই যেই কারণে রোজাগুলো গুলো হয় আমাকে ওই কাজের মধ্যেই জড়াইয়া দিচ্ছে সমস্ত অঙ্গ রোজা রাখবে সমস্ত রাখে না এগুলা সব তার আগের কাজ অব্যাহত রাখতে বরং ওই টাইমের গুণাটা তো আরো মারাত্মক আমরা বলে থাকি একটা কথা আমি বলি খাস করে বিশেষ করে বয়ানে बड़े समय बनानों कथाता पान्ह केत करेंत करें दुनिया दिलेन किबा तारंतान के महब्बत कर दुनिया बाबा नाई जार सन्तान के बद्धगढ़ मध्य ढुकया विषात सप झेड़े दी एम बाबा तो नहीं আল্লাহ এটা একটা প্রশ্ন বলে যে এই শয়তান ছেড়ে দেওয়াও আমার আর আপনার জন্যে আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ সুযোগ বলেছি আগে আবার মনে করেন সুযোগটা কি যে ক্লাসে আমরা যখন কখনো কখনো কোনো দুষ্টাম ধরা পড়তাম মাদ্রাসায় আর তখনকার দুষ্ট করে বলি তখনকার দুষ্ট হচ্ছে শুক্রবারে ক্লাস নাই সুযোগ পাইলে ফজরের নামাজের পরে পাশে এক মাঠ ছিল মাদ্রাসার ধূপখোলা মাঠ ওই মাঠে দল বেঁধে খেলতে যাওয়া ওই আসামি ধরা পড়লে শনিবারে সকালবেলা অফিসে হাজির সব যারা শিক্ষকতা করেন তারা জানেন এটা ক্লাসে যারা প্রথম হয় আমরাও যখন অফিসে ধরা পড়তাম শিক্ষকরা উস্তাদরা আমাদেরকে বড় মহাবত করতেন চাইতেন আরে এই এটাতে সরাই দেওয়া যায় কিনা কোনো রকম লঘু শাস্তি দিয়ে এটাকে সাইট করা যায় কিনা বিভিন্ন বাহানা খুঁজতেন উস্তাদাই ইসলামের সব বিধানের শাস্তির এটাই মূল গর্জন অনেক বর্ষণ করব হুমকি ধমকি তুমিও গেলা আমরা তখন আমার মনে আছে কি করতাম ওই ক্লাসের কে দেখবে নিয়ে গেছে ওস্তাদ্রত চাইতে নেই এমন একটা কিছু বলি একটা সুতা দিয়ে বের করে দেওয়া তো যে না বলতাম ওইটা নিয়ে গেছে তো আবার এরপর ভালো গুলার উপর ওই সুযোগটা আমাদেরকে দিয়েছে হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এই তো এই এই কাজটা কেন করলি তখন বলার একটা সুযোগ পাই গেলাম আল্লাহ আমার দোষ নাই এই পলিসটা আমার এই দিয়ে আমার এই গুণাটা করেছে শয়তান না থাকলে সমস্ত দায় নিজের কাঁধে পড়ছে কোন সুযোগ ছিল না কিন্তু কাহিনী কিন্তু শয়তানের কাঁধে চাপানো যাবে না সমস্ত দায় নিজের কাঁধে কারণ শৈতান্ত বাঁধা তার মানে কি রমজানের একটা পাপ একটা বড় ভয়ঙ্কর পাপ বাঁচার কোন উপায় নাই শয়তানের কাঁধে চাপানোর কোনো সুযোগ নাই আমার সমস্ত পাপ ঠিকই থাকে সমস্ত পাপ ঠিকই থাকে একটু পরিবর্তন হয় না রোজা ঠিকই রাখতেছি বলেছেন যে খানা ছেড়ে দিল মিথ্যা ছাড়তে পারলো না তাহলার কাছে ওই রোজার কোন মূল্য নাই অন্য ইসে আসছে बहु रोजाद जरा शुद्धारल्लाई से को, को तो तो तो तो बाधा दीतेधा ना पार्लेमें ढुके चाहल बर्बाद करा जाए कि हाँ बर्बाद कर नान पद ग्रहण कर नान पद्धति পদ্ধতি এক আমলকে অশুদ্ধ করতে থাকবে যুগ যুগ ধরে ঠিক করার মানসিকতা ঠিক করতে বললেও ধমকায় উঠবে ঠিকই তো এটা শয়তানের ধোকা এটা এক পদ্ধতি আমল বরবাদ করার জন্য দ্বিতীয় পদ্ধতি হচ্ছে শয়তানের আমল বরবাদের আমলের মধ্যে হয় বাড়াবাড়ি করাবে অথবা ছাড়া করাবে যেটা ছাড়ি মুক্ত এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম সরল পথ জান্নাতের পথ শয়তান চায় হয় আমাকে বাড়াবাড়ি গ্রুপে ঢুকায় দিতে আর না হয় আমলের মধ্যে ভুল করাবে অশুদ্ধ আমল করাবে সংশোধনের চিন্তা করতেই দিবে না শয়তান এটা এক পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হচ্ছে আমলের মধ্যে বাড়াবাড়ি করাবে অথবা ছাড়াছাড়ি করাবে এটাও আমল থেকে বঞ্চিত করার একটা শয়তানের অপকৌশল তিন নম্বর অপকৌশল হচ্ছে যে আমল তো করাবে কিন্তু করে করে দিবে মধ্যে রিয়া লোক দেখানো ওই ভাব তৈরি করে দেবে আর নিয়তের মধ্যে যখন লোক দেখানো ভাব চলে আসে আল্লাহর নবী ওয়াদা করেছেন এটা ঘোষণা যে ওই আমল আল্লাহর কাছে বিন্দু মাত্র মূল্য নাই বরং ছোট করেছেন এটা বা ছোট শিরিখ হচ্ছে মানুষকে খুশি করার জন্যে মানুষকে দেখানোর জন্য যদি কোন আবাদত করা হয় ওইটা হচ্ছে ছোট সিরিখ কারণ এটা নিয়ে নবীরা ভয় কেন কারণ বড় সিরিক্ত চোখে পড়ে আমাদেরকে আমরা যখন বিভিন্ন আপনারা দাওয়ানবাগির বিরুদ্ধে কতদিন বলেছেন সাহায্যের বিরুদ্ধে কতদিন বলতেছেন এই একটা প্রশ্ন আসে জবাব কিন্তু এই চাই ভাই সাগর নিয়ে কাউকে সতর্ক করতে হয় না যে সামনে সাগর পড়ে যাবা যদি রাস্তার যেটা কারো নজরে পড়ে না ওই ঢাকনা লাল চিহ্ন দিয়ে রাখে একটা গাছ ফাল হোলের কিন্তু না। তুমি সাবধানে চলো কারণ এটা চোখে পড়ে না যেই ফেতনা চোখে পড়ে না ওইটার জন্যই তো সতর্ক করতে হয় যেই ফেতনা চোখে পড়ে এটা তো দেখাই যায় এটা সতর্ক করা লাগে না দেওয়ানবাগির ভন্ডামিয়ার তার অনেকের চোখে পড়বে না যারা বিচক্ষণ হারেন তাদেরই চোখে পড়ে এই জন্য তারা সতর্ক করেন সতর্ক তো ওইটারই করা হয় যেটা চোখে পড়ে ঠিক আল্লাহ ছোট শিরিপকে রিয়াকে নবী বলেছেন আমার সবচেয়ে ভয় চা কেন এই জন্য মানুষের এটা চোখে পড়বে না তো সে তো মনে করছে আমল করছে কিন্তু নবীর ভয়টা বেশি বার সুযোগ থাকে ক কারণ সে যে অপরাধ করছে এই খবরই তো তার নেই তও করবে কখন মাত্রা শয়তান চায় আমাদের আমলগুলোকে এইভাবে বরবাদ করতে হয় আমলকে করাবে অশুদ্ধ শুদ্ধ করার মানসিকতা কখনো যেন তৈরি না হয় সবসময় শাকে ধোকা দিতে আমলের মধ্যে লৌকিকতা রিয়া বলে আরবিতে লোক দেখানো মানুষকে খুশি করার ওই মানসিকতা শয়তান আমার মধ্যে সৃষ্টি করে আমার আমলকে বরবাদ করার চক্রান্ত করবে আমলের বিষয়গুলো লক্ষ্য করা প্রথমে দেখা আমি যা করতেছি শুদ্ধ কিনা শুদ্ধ কিনা শুদ্ধ না হইলে দুনিয়ার কোন জিনিসটা আপনি অশুদ্ধতা গ্রহণ করেন আমাকে বলেন কোন জিনিসটা আপনি গ্রহণ করে অশুদ্ধতা বাজারে গেলে মাছ কিনতে গেলে চিন্তা করেন ফরমারি মুক্ত মাছ চাই তরকারি কিনতে গেলে চিন্তা করেন মুক্ত তরকারি চাই আর ওষুধ কিনতে গেলে হয়ে গেছে কিনা। ভালো কোম্পানি কিনা জামা বানাইতে গেলে চিন্তা করেন ফিনিশিং ঠিক আছে কিনা সেলাই ঠিক আছে কিনা ছিঁড়া ফাটা আছে কিনা রং ঝলসে গেছে কিনা কোন ডিজাইন ছুটে গেল কিনা সব ক্ষতি করতে ক্ষতি করতে দেখেন অথচ একটা জিনিসই অবহেলিত ওইটাকে দেখার সুযোগ নাই যে আমার নামাজ ঠিক হইল কিনা আমার এবারও ঠিক হচ্ছে কিনা যা করতেছি ঠিক হচ্ছে কিনা যদি ঠিক না হয় মনে রেখেন একটা দুনিয়ার লস হইলে দুনিয়ার লস আখেরাতের লস হইলে আপনার দুইটা লস দাম করলেন যদি কবুল না হয় আপনার কিন্তু লস দুই জায়গায় দুনিয়ায় ও লস আখেরা তো অলস দুনিয়ায় লস কি টাকাটা তো চলে গেল টাকাটা তো চলে গেলো আখেরাত লস স্বভাব হইল না টাকাও দুনিয়ার চলে গেল স্বভাব হইল না নামাজ পড়তেছেন যদি কবুল না হয় সময়টাও বরবাদ হইলো আখেরা পাইলেন না হিসাব দেওয়া লাগবে তা আপনার দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ দুনিয়াও বরবাদ আখেরা তো যদি অশুদ্ধ হাত এই আমাদের প্রথম টার্গেট হোক যে আমাদের সমস্ত আমলগুলো যেন শুদ্ধ হতো যে উদ্দেশ্যে আজকের এই বয়ান যে উদ্দেশ্যে আলোচনা শুরু করেছি ওইটা হচ্ছে যে এই সামনে একটা রাত আসছে একুশ তারিখ দিবাগত রাত আমার বড় ভালো লাগছে এই জন্য যে ডেট নিয়েও গণ্ডগোল ডেট নিয়ে গন্ডগোল লাগলে এটা আরো খুশির খবর যে ওই মানুষের যে একটা যোগ থাকে যেটা সবে বেশি দিলের মধ্যে একটু ধাক্কা লাগে যে কোনটা এটাই নিশ্চিত না খামাখা কোন রাত আবাদত করে আবার কোন রাত ছুটে যায় একটা হালকা ভাব চলে আসবে এটাই আমরা চাই কেন চাই যে এই রাতকে নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে যারা এই রাতের কোন ফজিলত নাই এই ওয়াশ চাল আবার বাড়াবারি গ্রুপও আছে যারা বলে যে আমি নিজ কানি শোনা রেকর্ড রেকর্ড শুনেছি ভদ্র লোক চলে গেছেন দুনিয়া থেকে যেহেতু আমি জানি নিশ্চিত করে যে তিনি শিরিক করতেন তার বক্তব্যে প্রকাশ পেয়েছে তিনি শিরিক করতেন এই জন্য তার জন্মাতের দোয়াও আমি করতে পারতেছি না তো ওই ভদ্রলোক ওই কথা বলেছিলেন ভিডিওতে আমি শুনেছি সব রাতে রুটি আর হালুয়া বানাইলে সমস্যাটা কোথায় রুটি খাওয়ানো কি গুনার কাজ হালুয়া খাওয়ানো কি গুনার কাজ গরিবকেই তো খাওয়া দেখেন শয়তান কি ধোকার ফেলছে আমাকে গরিবকে হালুয়া রুটি খাওয়ানো এটা কি গুনার কাজ বলেন আসে কোনদাহই গুনার কাজ না শরীয়ত মনে না করলে কোন বেদাহাত শরীয়ত মনে না করলে গুনার কাজ না বাড়তিটা যখন ঈশ্বর মনে করবেন তখনই তো ঝামেলা বেঁধে যাবে খুব সহজ উদাহরণটা শোনাই হা উদাহরণ এমন একটা উদাহরণ শুনাই আমি আগেও শুনিয়েছি এই উদাহরণটা আমার ভালো লাগে এই এটাই মা নামাজ কয়া কাক বলে। ফরজ নামাজ কয়রা কাত মা গ্রীবের কাত আচ্ছা আজকে বন্ধের দিন শুক্রবার কাল্লার বান্ধার মাঝে মাঝে ওঠে রাত দিন আজকে কামাই ফেলবে যা আবার এক সপ্তাহের দেখা নাই এমন এক কাল্লার বান্দার খুব জজ আজকে যে সারা জিনিস তো তিনটা কাজ মাগরিবের নামাজ পড়লাম আজকে যেহেতু হাতে সময় আছে আচ্ছা এইবার আসেন ওই যে চতুর্থটা কাত ওই চতুর্থটা কাতের দাঁড়াইয়ে সুরা ফাতে পড়ছে না গালাগালি করছে বলেন কথা বলেন। এটা পড়ছে কি পড়ছে সুর এ ফাতে পড়া কি গুনার কাজ কথা বলেন সুর এ ফাতে পড়া গুনার কাজ আচ্ছা কোন গুনার কাজ করে নাই রুকু দিছেন রুকু দেওয়া গুনার কাজ আল্লাহু আকবর বলা গুনার কাজ গেছেন সাজদায় সাজদা হচ্ছে নামাজের সবচেয়ে জরুরি একটা অংশ আল্লাহ নবী বলেছেন এটা সবচেয়ে নিকটে পৌঁছে গেছে সে কি গুনার কাজ করছে তাজ বিপরে গুনার কাজ করছেন উঠে আবার আত্মাহাত পড়া গুনার কাজ এরপর দুরশ পড়ছেন দুরুশরীফ পড়া গুনার কাজ একটা কাজ করে নাই আমল করেছে উত্তর দূরত্ব এত কিছু করার পর আপনারা দেন চতুর্থটা কাহাত কি হয় নাই সে কোন গুনার কাজ করে নাই কেন হইল না শুধু হয় নাই তাই শুধু চতুর্থরা কাত হয় নাই তাই শেষ না রুকু দিলে নামাজ বরবাদ হয় আছে কোন ফতুয়া নাই তো তার নামাজ কেও বরবাদ হইলো বরবাদ হইলো তুমি যা করছ এটা শরীয়ত না এটাকে তুমি শরীয়ত মনে করছ নামাজের অংশ মনে কিন্তু গুনার কাজ কখন হইল যখন তুমি এটাকে সবে বরাতের আমল বানায় আনছো সুরা বরাত গুনার কাজ না গুনার কাজ কখন হইল যখন তুমি নগরীবের নামাজে চতুর্থরা কাতের আমল বানিসব তাই নাহা কইরা বিষ ছুটে ফেলছে হাদিস আসছে বিচ্ছু কামড় দিছে সরকারকে তো ভালো হয় না ভাবে। এক গোটা দিনজনের মধ্যেই আছে কোনো গুনার কাজ তো না কিন্তু মা গিবের সময় চতুর্থরা কাতিটা গুণের কাজ কেন হয়ে গেল নিজের মন মত জায়গা নির্ধারণ করছেন এই জায়গাটা সুরে ফাতে সালাম ফিরায়া নামাজ খতম করার জায়গা নামাজ না পড়ার জায়গা ভাই বারবার বলি নিজের মন মতো কিছু করার নাম শরীয়ত না নামাজ পড়ার নামও সরিয়ত না রোজা রাখার নামও শরীয়ত না যদি রোজা রাখার নাম সরিয়ত তো ঈদের দিন রোজা রাখলেও স্বাভাবিক যদি নামাজ পড়ার নাম শরীয়ত হইত তো সূর্য মাথার উপর সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে তখনও নামাজ পড়া সরিয়ত হইত অথচ তখন নামাজ না পড়া সরিয়ত রোজার দিন রোজা না রাখা ঈদের দিন রোজা না রাখা সরিয়ত ঈদের দিন রোজা না রাখা সরিয়ত আশ্চর্য কথা রোজা না রাখা সরিয়ত হয় কেমনে বলে হ্যাঁ রোজা রাখার নামও শরীয়ত না রোজা না রাখার নামও শরীয় আল্লাহর হুকুম আল্লাহ যদি বলেন নামাজ পড়ো নামাজের আল্লাহ যদি বলেন রোজা রাখো রোজার টাইম হয়েছে তো রোজা রাখা শরীয়ত আল্লাহ যখন বলবেন না আজকে আমি তোমাদেরকে মেহমানদারি করাবো ঈদের দিন তুমি রোজা রাখবানা তুমি আমার মেহমান তখন রোজা না রাখা হচ্ছে শরীয়ত আল্লাহ তারা নির্দেশ করেন নাই নবি করেন নাই আপনি পেলেনটা কোথায় আরে দুর্বল হাদিসও থাকে দুর্বল হাদিস দিয়েও আমরা অনেক আমল করি যদি মাছ তারা সংক্রান্ত না হয় তো দুর্বল হাদিস তো আমরা पटका फटान हादिस राी ठीक है घोरार हादिसमानो रास्त रुत তার সন্তানকে দেখতেছি আমি ভাইকে দেখি না হ্যাঁ আছেন কোথাও গাউসুরা গণমে ছুটছেন কি ভাই কই যান মসজিদে গাউসুরা জমে যাবো সে কোথায় গাউসুরা যা ভাই এই মসজিদ থেকে বেঈুল মাহমুদ থেকে হাদিস আল্লাহ নবী চারটা মসজিদের ফজিলত বলেছেন চারটা মসজিদ এক হাদিসে তিনটা আর এক হাদিসে আলাদা মাসাজ তিন মসজিদ ছাড়া মসজিদের বরফত নেওয়ার জন্য কোনো মসজিদের দিকে সফর জায়েজ নেই মসজিদুল হার মসজিদুল নবী মসজিদুল আফা বৈতুল্লাহ মসজিদ হারাম আল্লাহ নবী যে মসজিদ মসজিদ নবী আর বাইতুল মুকদ্দাস মসজিদুল আফসা এই তিন মসজিদ ছাড়া কোন মসজিদের দিকে সবাবের নিয়তে যে ওখানে গেলে সবাব হবে জাইজই তো নেই দেখতে ভিন্ন সবাব কামাইতে যাবেন আর একটা হচ্ছে কোবা মসজিদ যার সম্পর্কে তারা সবাব লিখে দেবে এটাও একটা ফজিরতের মসজিদ মদিনায় মসজিদে পোবা পুরানে আসছে এই মসজিদের কথা মসজিদ ভিত্তি যে মসজিদে এই চিন্তাটাই একটা শিরিকি চিন্তা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সারা জিন্দি শিরিকের বিরুদ্ধে মেহনত করেছেন চিস্তি রহমতুল্লাহ আলো সারা সিন্দিকি সিরিকে বিরুদ্ধে তাহবাদ দিয়েছেন আর আজকে তার ভক্তরা পশড়া জমায় জমায় তার নাম দিয়া একচে বড় ধোকা সাথে বড় আল্লাহর বসতে বলি আল্লাহর বসতে বলি এবার হচ্ছে যেই জায়গায় আছে ওই পর্যন্ত রাখেন ওই পর্যন্ত রাখেন এমন কি আমাদের হাজর মুফতি শফি রহমতুল্লাহ আলহ বলেছেন সমাজে চাই কিন্তু আপনি বুঝবেন না এই জন্য বলতে সবে বরাত হজরত মুফতি শি রুল্লাহ আলাই বলেছেন একটা জায়গায় একদিন রসুলকে কবর স্থানে গেছে ওই রাতে সারা জিন্দত মুস্তি শফি রহমতুল্লাহ আলাই বলেন কেউ যদি সারা জিন্দগিতে একবার বাড়াড়ি না করি এরপর আমল কই করবেন বলে গাউসুল আজম তো বাদ দিলেন বায়ুল মোকার বাদ দিলেন আপনারা বাদ দিতে দিতে দিতে দিতে আস্তে আস্তে শেষে बैदुल मामू तो अपनी बद देते बुजतीस चिंतारोषण करते क्यों सर्वराज संक्रांत जतगुल हादिस आ सब विशुद्ध हादिसा जान आयशाला ख्याल करें भाई एक ख्याल कर আপনারা মসজিদে থাকলে আমাদের লাভ মনে রেখে আপনারা ঘন ঘন মসজিদে মুস্তফা হবে মুসাফা হুজুরের সাথে এত মুস্তফা করি খালি হাতে কয়দিন করা যায় দশ দিন করে একদিন তো কিছু ঢুকাইবেন আমার লাভ আপনার মসজিদ থেকে তাড়ে দিলে আমার লস হ্যাঁ দুনিয়ার লসের কারণে আখরাতের যদি একটু ফায়দা হয় না একটা সুবাহ আল্লাহর মূল্য হবে না হ্যাঁ গোটা দুনিয়া দিলেও আখেরাতো এত দামি জিনিস মহতারাম নাজরিন সমস্ত সমরাধ কেন্দ্রিক যত হাদিস আছে দায়িত্ব আপনাদেরকে বলছি কথাটা সমস্ত সবচেয়ে হচ্ছে আম্মা জান বলেন রসুল এত লম্বা সাজ দায় করে আছেন আমার ভয় হইল রসুল কি চলে গেলেন নাকি এত লম্বা সাইজদায় পরে আছেন যে আঙ্গুল দিয়া গুতো মারছে আম্মা পা দিয়া গুতো মারছে কি অবস্থা আহ তো রসুল নামাজ শেষ করে বলতেছেন কি কি মনে করছেন নাই কোথাও গেছি না এই রাত বড় ফিল্লাফ করেন এই জন্য ওইটা রসুল মসজিদে ছিলেন আম্মাজান ঘরে ঘুমায় আসিলেন ওখান থেকে পাও দিয়া গুতা মারছেন আমার পাও এত লম্বা আছে হ্যাঁ কথা বলেন হ্যাঁ আল্লাহ রসুল মসজিদে থাকলে পা দিয়া গুতা মারতে পারছেন না ঘরের ভেতরে এক খাটের মধ্যে কোথায় আপনারা এখন কথা বলবেন না চুপচাপ আলোচনা করি আই রে আল্লাহ ঠিক কিনা তখন গুটা সমাজ ঠিক করে চিল্লে ওঠে আমি মাসা আল্লাহ খুব মজা লাগছে এখন যেই না দাঁড়ির বিরুদ্ধে বলি তো সবগুলো মাথা মাথা মন্ত্রী কথা না। সব তখন ঘুমা যায় তারপরে এখন চুপচাপ কারণ মতলবীদের জাগায় হাত পড়ছে আঙ্গুল পড়ছে আল্লাহ রে বিশুদ্ধ আল্লাহ নামাজে ঘরের মধ্যে ছিলেন মসজিদে না অথচ মসজিদ কিন্তু রসুলের ঘর থেকে বাইরে হলেই মসজিদ খেয়াল করেন আমাদের মসজিদটা বাসা থেকে অনেক দূর আপনি অত কষ্ট করে মসজিদে আসতেছেন অথচ আল্লাহর নবী ঘর থেকে বের ওই জায়গায় আমাদেরকে একত্রিত আমল গুলো করার জন্য জামাতের আমল গুলো করার জন্য আর জামাত নবী জামাত করেন নাই ওই জামাত করাও তুমি নবী যে জামাত করেন নাই জামাতের নামাজ পড়লে স্বভাব বেশি হয় কিন্তু আমার নবী যে জামাত করেন না ওই জামাত নামাজ হবে জামাতে সময় আমাদের ছেলেরা সাক্ষী নামাজ পড়তেছে জামাতে লম্বা নামাজ কারে আজিব কাহিনী দুইটা সাধারণ সামনে ইমাম সাবজে সেও খুব সাধারণই একটু হুজুরের ধরন আছে তো আমরা বুঝি ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে এখন আর লাইনে নাই আবার মনে পড়ছে যে দিন মানা দরকার হুজুর হওয়ার চেষ্টা করতেছে একসাথে কাজ করে নিউ মার্কেটে কোন ফ্যাক্টরিতে একসাথে কাজ করে ওই দুইটারে বুঝাইছে ভাই রে আজকে সালাদি পড়বো আমরা তো জানি না কোন সমস্যা না আমি ইমাম তোরা মুক্তি ইমাম ও গুমরা মুক্তি দুই জন মিলে নামাজ পড়তেছে তুমি সালাহ উত্তি জামাহাতে পড়বা এটা তো সবাবের পরিবর্তে গুনার কাজ করতেছ আমার নবীচাই কাজ করেন নাই এতাদতে নবীচাই রাস্তার পদ্ধতি শেখান নাই নিজস্ব পদ্ধতি গ্রহণ করা মানি কি বুঝছেন মানি হচ্ছে আপনি সরিহ প্রা বেদাহাত না এই আমলটা এইভাবে আল্লাহর বুঝেছে আপনার বুঝ বেশি নিল্ একজন বেদাহাতি সে নিজেকে সরিহ প্রণেতা দাবি করতেছে মুখে দাবি করলে তো ডাইরেক্ট কিমান চলে যেত কারণ সে নবুহতের দাবি ভণ্ড নবী প্রত্যেকটা যায় হ্যাঁ হাসি হাসি হাসি করে কথাগুলো বলেছি এখন একটু সিরিয়াসলি বলি কথাটা শুনেন শুনেন এশন নামাজ পরে বাসায় চলে যায় এসব নামাজ পড়ে মসজিদকে আবার তোদের জায়গার বানেন না এটা আল্লাহ নবীর এক বড় নিয়ামত এই উম্মতের জন্য আল্লাহ তারা গোটা জমিনকে মসজিদ বানাই দিছেন মাটিকে পবিত্রতার জিনিস বানিয়ে দিছেন পানি নেই তো মাটি দিয়ে পবিত্রতা অর্জন করোহান এই উন্মতের জন্য দুইটা বড় নিয়ামত ওই নিয়ামত আপনি বঞ্চিত হচ্ছেন আবাদের জন্য খালি মসজিদে ছুটে আসেন মসজিদে যখন আসা দরকার জামা তেরো মাস পরে তখন আপনাকে পাওয়া যায় না আর যখন মসজিদে ঘরে পরিবেশ নাই ঘুমায় সাজায় আপনি শূন্য তরিখায় ঘুমান বেদাতের আঙুলের চেয়ে ওই শূন্য তরিখায় ঘুম উত্তম দরকার নাই আপনার ওই আমার ঘুমান যায় বাসায় শূন্য তরিকায় ঘুমান ফজরের সময় চলে আসেন ওইটা ছিল জরুরি বলে বাসের পরিবেশ নাই কেন পরিবেশ নাই ওই যে শয়তানের বাক্স আছে তো মসজিদে পড়েন আর সিরিপ করেন ওই মূর্তিগুলা ঘরে রাখা সিরিফ করারই নামান্তর কারণ ওই মূর্তিগুলোর তাজিম করতেছেন মূর্তি তাজিম করাও তো সিরিফ কুফুর মূর্তি তাজিম করেন না করেন আপনি আর চলে না এসি আছে কোরআন শরীফ টা বুঝায় আর ওই আর গুলারে প্রতিদিন একবার মুছে। প্রতিদিন একবার মুসে হারমোনিয়ামকে প্রতিদিন একবার মুসে মুসলমানের সন্তান গান এক তারা বাজে পড়ে যায় একদিন নাই আমাদের সিরিকে লিপ্ত বিদাহাতে লিপত আবার জান্নাতে সবার আগে যাওয়ার জন্য ও ভাই জান্নাতে যেতে হলে জান্নাতের রাস্তায় উঠতে হবে জান্নাতের রাস্তা হচ্ছে সেরাতি কিছু কথা আমাদের আগে থেকে চলে আসতেছে ওই বিষয়ে আলোচনা হবে নতুন কিছু না তার আগে তো আরো কিছু করবেন আল্লাহর বস্তে থেকে হালুয়া রুটি সরান আল্লাহর বস্তে আপনাদেরকে করি আল্লাহর বস্তে আপনি দিন দিয়ে পরের দিন দিয়ে রমজানে দিয়ে একটা এক টাকা রমজানে দিবেন এমন কোন হাদিস তো নাই যে সব বলাতে টাকা দান করলে সত্তর গুণ বাড়বে আছে নাকি হ্যাঁ এ হাদিস তো আছে রমাজানে দিলে নফলটা ফরদের সবাব হয়ে যাবে ফরজটা সত্তর গুণ বেড়া যাবে খামাখাই পনেরো দিনের জন্য দরকার কি রায়খা দেন আল্লাহ বাঁচায় রাখলে আপনি না দিতে পারলেও যদি মরে যান ওই নিয়তের কারণে আমার নামে সবাব দেখা হয়ে যাবে ইনশাল খামা খাওয়ার টাকাটা নষ্ট করেন না পনেরো দিনের জন্য হারুয়ার টাকাটাও রাইখা দেন ইফতার করাই দিয়ে ইফতার করাই দিয়ে আল্লাহ নবী বলেছেন ইফতার করাইলে রোজাদার রোজা রেখেছে স্বভাব পাইছে তুমি ইফতার করাইও ওই স্বভাব পাইবা খামাখা কেন নষ্ট করবে আমল গুলা আল্লাহ আমাদেরকে সহিভাবে সব আমল করার তো করেন আমি